ওই জাতি কোনোদিন সফলতার মুখ দেখবে না ওই দেশে দিন শান্তি আসবে না ওই সম্প্রদায় দিন শান্তির আশা করতে পারে না যারা নিজের নেতৃত্ব মহিলার হাতে উঠায় দে উমরা উকুম শুম ওকুম ও যখন দেশের নেতারা ভালো হবে তারা নেতারা নেতারা যখন ভালো হবে দিনদার হবে নামাজি হবে দানবির হবে দানশীল হবে মানুষের সাহায্য করবে সহানুভূতি দেখাবে যখন পুরুষে পুরুষের পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করবে তখন দুনিয়ার পেট হতে দুনিয়ার পিঠ ভালো আছে দুনিয়া থাকার সময় রয়েছে আর যখন এই তিনটা জিনিস পরিবর্তন হয়ে যাবে চুরি করবে দনী ব্যক্তিরা কৃপণ হয়ে যাবে কুক্ষিগত করে রাখবে গরিবদের খোঁজ নেবে না যে আল্লা রসুল বলেন যে একজন মহিলা তার গলার কণ্ঠ সতর্ক গলার কণ্ঠ কি সতর আচ্ছা মহিলার গলার কণ্ঠ যদি সতর হয় মহিলার গলার কণ্ঠ সতর হওয়ার কারণে যদি আজান না হয় নামাজ না হয় তাহলে মহিলারা মাঠে ময়দানে এসে বক্তব্য রাখলে কিভাবে জায়জ হবে কি ভাই বুঝেন না কথা দেখেন আমি কিন্তু কোন রাজনীতি করি না আমি কোন আমি করি ইসলাম নীতি কোন নীতি মুসলমান বলতেই তো ইসলাম নীতি করতে হবে যেহেতু মুসলমান আর মুসলমান মানে দুনিয়া কাহার সামনে মাথা নত না করে তোমার করবেদন আল্লাহর সামনে জুগাও আল্লাহ সারা কাহর সামনে মাথা মতো করবে না আল্লাহ সারা কাহর সামনে মাথা জুগাবে না এর নাম এই তো আরা কারা মুসলমান একটা হাত উডান দেখি মাসাল আল্লাহ কবল করে নিন তাহলে আলহামদুলিল্লাহ এখানে একজন মোনাফেক নাই তাহলে আমরা মাথা নত করবো কার সাথে আল্লাহর সামনে আমরা যেহেতু আল্লাহর গোলা কার গোলাম কার গোলাম গোলাম কার বন্দা বন্ধা হয় এবার কার করবো তু বারে বন্দী হা ওয়ার্না পেরে শরী হাখ আল্লাহ আল্লাহ তোমাকে বানাইছেন তো গোলামের জন্যই কিসের জন্যে গুলামের জন্য বানাইয়াছেন যেহেতু যে জীবনে গোলামী পাওয়া যায় না যে জীবনের মধ্যে আল্লাহর বিধান পাওয়া যায় না যে জীবনের মধ্যে আল্লাহর হুকম্মনা পাওয়া যায় না সেই জীবনটা পরকারে লজ্জিত হওয়ার কারণ হবে তুমি একটা কথা স্মরণ রাখো তখন সেই বিশ্বের মানুষের সামনে আল্লাহর সামনে লাঞ্চিত রহমান তোমার হতে হবে ও সে কথা তুমি স্মরণ রাখো সেটা স্মরণ রাখলেই তোমার সফলতা বলতেছিলাম। ছিলাম আল্লাহর গুলা বলেন মহিলার গলার কণ্ঠ কোন মহিলা নিজের গলার কণ্ঠ কাহাকে শোনাতে পারবে না হ্যাঁ যদি প্রয়োজন হয় কোনো সময় যদি প্রয়োজন হয়ে যায় বলতে পারবে কিন্তু বলবে কিভাবে আল্লাহ সেই কথাও বলতেছেন সময় পরপুরুষ হাতে কথা বলতে কেন। মহিলার যদি চিকন চিকন করে কথা বলে নরম সুরে কথা বলে সমস্যাটা কি আল্লাহ আলামিন বলেন পুরুষ মহিলার প্রতি দুর্বল মহিলা পুরুষের প্রতি দুর্বল মহিলার আকর্ষণ পুরুষের মধ্যে রয়েছে পুরুষের আকর্ষণ মহিলার মধ্যে রয়েছে নারী আর পুরুষের সম্পর্ক হচ্ছে লোহার চম্বকের মতো লোহা থাকলে চম্বুক দিকে দৌড় দেবে চম্বক ছোট হলে আর চম্বক যদি বড় হয় ম্যাগনেট লোহা যদি ছোট হয় লোহার চম্বকের আকর্ষণে এদিকে চলে আসবে লোহার চম্বকের যে আকর্ষণ নারী আর পুরুষের সেই আকর্ষণ এখন যদি কোন পুরুষ বলে যে না মহিলা দেখলে আমার কিছুই লাগে না আমি বলবো তার মধ্যে আকর্ষণ থাকবে বলে এই আকর্ষণ আল্লাহ দিলেন কেন এটা অনেক লম্বা প্রশ্ন তার উত্তর অনেক গুলি আছে সেদিকে এখন আলোচনা লম্বা করা যাবে না আমি শুধু লাইন কেটে চলে যাচ্ছি যেহেতু সময় কম আল্লাহ ফাকর আলমিন বলেন হে মহিলা জাতি তোমার প্রতি পুরুষ যদি তোমার গলার কণ্ঠ যেহেতু চিকন তোমার গলার কণ্ঠ যেহেতু মেয়ালি মহিলাদের গলার কণ্ঠ পুরুষের তুলনায় অনেকটা নরম চিকন সুরালি আর মহিলাদের উপ্বাস পুরুষের সাথে কথা বললে আরেকটা চিকন করেই বলে এখন একজন মহিলা যদি পুরুষের সাথে নরম নরম করে কথা বলে চিকন কথা বলে আল্লাহ তার বলেন সেই পুরুষ সেই মহিলার দিকে আকৃষ্ট হয়ে যাবে একটু মিষ্টি মহিলার গলার মিষ্টি না আমি তো এখানে আরেকটা কথাও বলি শুধু মহিলার গলার কণ্ঠ মিষ্টি না তাদের নামও লাগে মিষ্টি রাখে না নাম রাখে সুইটি সুইট মানি সুইট মিষ্টি এগুলো নাম অনেকের নাম রাখে লিটু ফিঠু মন্ধু, ঝুন্টু ফলটু বল্টু যার মনে চায় নাম রেখে দেয় নাম রাখে শেলি ডোলি বেবি টেক্সি নাম কেমন নাম হল আর এই যে ডাক কি নাম সুন্দর হতে হবে আমাদের এক ওস্তাদ মোস্তলম ছিলেন হজর মোজা সাব রাহমতুল্লাহ বড় সুন্দর একটা ঘটনা বলতেন ওই এক জায়গায় দাওয়াতে গেলাম এক বুড়া বুড়িয়া বুড়িয়া নেই কি চিললাম দেখ মিয়া ট্যাবলেট আমার কাছে আছে পানি আনতে বলছি তখন বুড়া মাথাটা নিচু করে খেলছে পরে বলতেছে হুজুর একটার সামনারও হবে তো নাম রাখার জন্য কোন হুজুর লাগবে না আর একটা হলে নাম রাখবেন ফ্যারাসিটামল আর একটা হলে নাম রেখে দিয়ে সাজাতে আদা উমানুন বলেন এমন একটা সময় আমার উন্মতির উপর আসতেছে ইসলামের নামটা ছাড়া তাদের মধ্যে ইসলামের আর কোনো কাজ বাকি থাকবে না এখন তো আমাদের ইসলামের নামও বাকি নেই লিটু ফিটু মন্টু বল্টু ইসলাম গেলাম জায়গার সফরে উত্তরবঙ্গে দেখলাম বড় ব্যানার লাগেছে একটা পিসের নির্বাসন চলতেছে মনে হয় দেখি লেখা আছে ফল্টুবাই নাকি নাম ফলটু বাই তো এই যে ফলটু বল্টু এগার নাম রাখা হয় তা আপনি যদি আপনার ছেলের নামটু রাখেন পারে না কি ভাই আপনার ভবিষ্যতে নির্বাচনে দাঁড়াতে পারেন যদি ভবিষ্যতে আলেম হয় তখন মানুষ কি বলবে হাজরত মালনা বল্ট সাহেব বলতে হবে নির্বাচনে মানুষ বলবে আমার ভাই তোমার ভাই বল্ট বল্টু ভাইয়ের মার্কা কি আর কি এই ছাড়া বলবে কি যদি কোন সন্তান দান করে ছেলে সন্তান দান করুক বা কন্যা সন্তান দান করুক ফালুহসিন ইসমাহু তার একটা সুন্দর থেকে নাম রেখে দাও সন্তানের হক সন্তান মা বাবার কাছে হক পাবে মা বাবা হক আদায় দেয় না খোঁজ খবর নেয় না দোষ তাদের না দোষ প্রথম আমাদের সে দশটা হক থাকুক এটা অন্য বিষয় বলতেছিলাম যে কথা আল্লাহুল্লাহ আলামিন বলেন মহিলার গলার কণ্ঠ ছোট হইতে হবে এখন আমাদের মা গলার কণ্ঠ ছোট না বড় তাদের তো আর মহিলারা যখন ঝগড়া শুরু করে জগরা বাজলেই তাদের প্রধান হাতিয়ার গালি কারণ মহিলারা সহজে হাতে মারামারি করে না কারণ হাতে মারামারি করতে গেলে একটা দিলে দুইটা খাইতে হবে কত কিল সহ্য হবে মাঝে মাঝে স্বামীর মেরি খায় আরো মানুষের ভিডে খেলে সহ্য হয় ঝগড়া মুখে আর একবার যদি ঝগড়া বাজে রাত্রে ঘুমানো পর্যন্ত আর বন্ধ নাই কিছুক্ষণ ঠান্ডা হইলে চুপ থাকে আবার কিছুক্ষণ আবার খোসার একটা আবার উত্তরাই উঠে এই চলতে থাকে ঝগড়া যখন বাজে মহিলাদের প্রধান অস্ত্র গালি আর গালি যদি শুরু করে কত আইটেমের এর যে তারা জানে এত গালি যেগড়া তারা গাইল সত্য গোষ্ঠীতে গাইলায় তার জন্মের সময় যে দাত্রী ছিল দাত্রীর সঙ্গে গাইলায় তার জন্মের সময় যে হুজুর আজান দিয়েছিল সে হুজুর কে সঙ্গে গাইলে আজান দিল যেন গালা গালি গালা গালি গালি দিও না কাহকে গালি দিও না একজন ইমানদার কে গালি দেওয়া পা নাম পাঠে কুহরন আর যা কাহকরা হত্যা করে সে কুহুরি কাজ করে হত্যা করে এখন তো বেড়েছে হত্যা গুম খুন আমার ইচ্ছার বাহিরে হলো আমার কথা চলে না আমার ইচ্ছার বাহিরে গেল। আমার দলের বাহিরে গেল তাহলে গুম করে হলো হত্যা করে দাও এটাই হচ্ছে আমাদের নীতি আল্লাহ রসুল বলেন খবর তার গালাগালি করিও না মুসলমানি শুরু করবে আল্লাহ রহমত থেকে তারা অনেক দূরে পড়ে যাবে আল্লাহ হাবিব বলেন আমার উম্মত যখন আপসে শুরু করবে আল্লাহ রহমত থেকে তারা অনেক দূরে পরে যাবে সেজন্য আমার ভেড়া কোন সমুখের গালি না আসে আশেপাশে মা বোনেরা কোন সময় গালি দেব না গালি যেন মুখে না আসে এখন অপরকে গালি দেওয়া দুর্ভোগ কথা সন্তানরা দেখা যায় নিজের মা বা গালি দেয় আর অনেক সব বাবা দেখা যায় সন্তানকে গালি দেয় আর এই গালি অনেক সময় এমন গালি দেয় গালি দিচ্ছে কিন্তু পড়তেছে নিজের উপর অনেক সময় মানুষ দেখা যায় গালি দেয় এ সুর বাচ্চা খুঁত্তর বাচ্চা নিজের সেখানে ডাকতেছে সুর বাচ্চা খুঁত্তর বাচ্চা আচ্ছা যদি নিজের ছেলে কেউ বলে সুর বাচ্চা তারও সুয়ার থাকে কি ভাই নিজের ছেলেকে যদি বলা যে কুত্তার বাচ্চা তার মানে আমি কুকুর তুই আমার ছেলে আমি শিওর তুই আমার ছেলে এই কথা হলো না অনেক সময় একদিন দেখে এক বুড়া বুড়া এক ছেলে খেতে দৌড়াইতেছে এখন বুড়া মানুষকে যুবক শেখে পারবে আন্নাঘরে তারাই গেছে এখন শুরু গালা গালাগালি পরে গালে গাড়ি দিচ্ছে ছেলেকে মিকেল ছেলেকে এমনি বলি ছেলেকে বলতে মাগিরি হুদ বুঝার জন্য বললাম আচ্ছা এক থেকে চিন্তা করার মেয়েদেরকে মাগি বলা হয় তার মাটা মাগি তো তোমার স্ত্রী মাগি তুমি মাঘি নিয়ে সংসার করতেছো কিভাবে কি বলতেসো লক্ষ্য করে না ও বাহিরা গালি গেম না মুসলমান কেন গালি দেবো কোন বেগানা পুরুষ যেন চলতে না পায় আল্লাহ রসুল্লাহ আরেক আরো লম্বা ঘটনা হাদিসের আছে শুধু মহিলার গলার কণ্ঠ সম্পর্কে এটা উদ্ধার দুই নম্বর আল্লাহুল্লাহ আলমিন বলেন আল্লাপাব বলেন হে মহল জাতি আমি তোমাদেরকে যে সম্মান দিয়েছি এই সম্মান যদি রক্ষা করতে চাও দুইটা কাজ করতে হবে এক নম্বর তোমার গলার কুণ্ঠে করো দুই নম্বর কাজ তুমি ঘরে অবস্থান করো কোথায় তোমার ঘরে অবস্থান করো ঘরের যাবে না আর যদি যুগের মহিলাদের মতো গর থেকে বাইর হইও না আল্লাহ এখানে বড় চিকন একসাথে কথা বলছেন আল্লাহ বলতেছেন তোমরা বিধর্মী মহিলাদের মতো গর থেকে বাইর হইও না তাহলে বোঝা যায় ইসলামী তরীক কারণ থেকে বাহির হতে পারবে কয় কারণে তিন কারণে তিন কারণে মহিলা গড় থেকে বাহির হওয়ার অনুমতি আছে তবে তিন কারণগুলি এখন থাক এই তিন কারণে যখন বাহির হবে বাহির হতে গেলে কিভাবে বাহির হবে আমি শুধু সেই কথাটা বলব আল্লাহ আলামী তিনটা কারণে বাহির হতে পারবে এক নম্বর কারণ ব্যক্তিগত কারণ দুই নম্বর কারণ ধর্মীয় কারণ তিন নম্বর কারণ আর্থিক কারণ ব্যক্তিগত কারণ মানে কোন মহিলা বাবার বাড়ি যাবে বোনের বাড়ি যাবে যেতেই হবে তার মা আবার হক আছে দেখা কোনো মহিলা জাগা জমিন বিক্রি করবে বা জাগা জমিন কিনবে সে রেজিস্ট্রি অফিস যেতে হবে কারণ রেজিস্ট্রি অফিস তার ঘরে আসবে না কোনো মহিলা অসুস্থ ডাক্তারের কাছে যেতে হবে কারণ ডাক্তারকে ঘরে আনতে হলে এক হাজার টাকা ভিজিট লাগবে তার অত টাকা নেই আর টেম্পারি কে দেখালে একশো টাকা দিয়ে হয়ে যাবে তাহলে বাধ্য হয়ে সে মহিলা ডাক্তারের কাছে যেতে হবে এগুলো হচ্ছে ব্যক্তিগত কারণ দুই নম্বর কারণ ধর্মীয় কারণ ধর্মীয় কারণ বলতে কোন মহিলার পর হসফরস হয়েছে এখন তারা বাকি হসফর টাকা পয়সা হলে হবে না টাকা পয়সা টাকার পরেও তার সাথে হজ যাওয়ার মতো মহারাম হ্যাগানা লাগবে কোন মহারাম ছাড়া কোন মহিলা হজে যাওয়া হারাম এখন দেখা যায় কোন মহিলা হসফরস হয়েছে বিভিন্ন কাহেলারা পারা জনকে তার ভাই বানাইয়া তার বানাইয়া তার সাথে পাঠাই না তার যতক্ষণারাম সাথে যাওয়ার মতো পাবে না এতক্ষণ মহিলারা হজে যাওয়া হারাম যায় খেয়াল রাখবে এটা ধর্মীয় কারণ ধর্মীয় কারণ আরো আছে কোন মহিলা তার ঘরে থেকে দিন শিকার সুযোগ নেই তার স্বামী ধর্মকর্ম জানা জানে না বহলম তার বাবাও কিছু জানা। না তার বা জানা তার জানে না যে পরিমাণে অনুমতি কয় কারণ হলো দুই কারণ তিন নম্বর কারণ আর্থিক কারণ আর্থিক কারণ বলতে কোন একজন মহিলাকে খাওয়ানোর মধ্যে কেউ একজন মহিলার নিজের উপর কোন জিম্মদারি নেই মহিলার সম্পূর্ণ দায়িত্ব পুরুষের উপর একজন মহিলা তার তিনটা স্তর আছে জন্ম থেকে বিবাহের আগ পর্যন্ত বিবাহের পর থেকে মা হওয়া পর্যন্ত মা হওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত এখন একটা মহিলা তার জন্ম থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত তার সম্পূর্ণ খরচার দায়িত্ব তার বাবার উপর পাওয়া কিন্তু পুরুষের বেলায় সেরকম নয় আল্লাহ বলেছেন ছেলে ছেলেকে পুরুষকে বাবা কোথাদিন খাওয়াইতে হবে আমি আর তোমার দায়িত্ব নেব না খাওয়াতে পারবো না তাহলে শরীরের মতো কোন গুণা হবে না এরপরে যা বাবা আমাদেরকে খাওয়াইতেছে এটা বাবা আমাদের উপর স্থান করতেছে কিন্তু মহিলাদের ব্যাপার সেরকম নয় একজন মহিলার জন্ম থেকে নিয়ে মেয়ে জন্ম থেকে নিয়ে তার যদি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত বিবাহ না হয় তার বাবা যদি বেঁচে থাকে ওই মেয়ের ৫০ বছর হইলে ৫০ পর্যন্ত তার বাবাই সম্পূর্ণ খরচা বহন করতে হবে ইসলামের কথা আচ্ছা যদি কোনো মহিলা বিয়া হয়ে গেল এখন বিবাহের পরে সম্পূর্ণ দায়িত্ব মার খরচা ছেলের উপরে বাজে যায় মৃত্যু পর্যন্ত চল থাকবে তাহলে একজন মহিলার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার নিজের উপরে কোনো খরচা নেই সব বলে কারো উপর হয় বাবার উপর না হয় স্বামীর উপর আর না হয় ছেলের উপর অথবা যদি এরা কেউ না থাকে শরীয়ত বলেছে বড় ভাই আছে বড় ভাই ইনসাফ হিসাবে বোনের দিকে তাকানো উচিত এখন যদি কোনো মহিলা তার বাবাও নেই তার ভাইও নেই স্বামীও নেই ছেলেও নেই তার খানা ফিনার ব্যবস্থা করার মতো কোনো ব্যক্তি নেই তাহলে শরীয়ত বলেছে সেরকম মহিলার সম্পূর্ণ দায়িত্ব বহন করতে হবে সরকার ইসলাম কত সুন্দর দেখেন মহিলা যেন কষ্ট করতে না হয় কোনো কাজ করতে না হয়। মহিলাকে হবে। এরা যদি কেউ না থাকে তার সম্পূর্ণ খরচা বহন করতে হবে সরকারকে যদি ইসলামী হকুমত হয় আর ইসলামী হকুমত না হয় সেরকম মহিলার দায়িত্ব সরকার নিচ্ছে না তাহলে এখন সে কি উপবাস মরবে কারণ ধর্মীয় কারণ আর্থিক কারণ এই তিন কারণে যে মহিলা গড় থেকে বাইরে হবে নিজের ইচ্ছা মতে না আল্লাহর কোথায় আল্লাহ কাক সে বলেন যে তোমাদের জন্য গড়কে জেলখানা বানাই নেই আল্লাহর হাবিব সাল্লাইকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমার হাবিব আপনার স্ত্রীদেরকে বলুন আপনার মেয়েদেরকে বলুন সমস্ত ইমানদার মহিলদেরকে ডাক দিয়ে বলে দিন হতে পারবে কিন্তু যখন তোমরা গর থেকে বাহির হবে ইদিনী না আলৈহিন ব্যবহার করে বোরকা ব্যবহার করে বড় চাদর দিয়ে মাথা থেকে পাও পর্যন্ত সম্পূর্ণ দেখে গর থেকে বাহির হও কেন বাহির হতে হবে বোরকা ছাড়া মহিলারা বাহির হলে সমস্যাটা কোথায় আল্লাহ আল্লাহ রসুল মহিলারা তো সতর মহিলারা হাদিস আছে আল্লা রিফ বলেন মহিলারা সতর মহিলারা সতর সতর বলা হয় যেটা ডেকে রাখতে হয় সতর কাকে বলা হয় মানুষ বলে না এর সতর দিয়া যায় আল্লাহ বলেন মহিলারা হচ্ছে সতর বাকি পুরুষের সতর আর মহিলার সতর ব্যবধান আছে পুরুষের সতর কতটুকু হাঁটু থেকে নাবি পর্যন্ত তবে হাঁটু সতর রান সব সময় ডেকে রাখতে হবে কোন অবস্থায় হাঁটুর উপরে কাপড় উঠতে পারবে না কিন্তু এখন তো অনেক ভাই বন্ধুদেরকে দেখা যায় মাঠে যখন কাজ করতে নামে বা যখন মাছ ধরতে নামে তখন কাপড় কতটুকু উঠায় এমন ভাবে উঠায় এমন ভাবে কাঁচাটা মারে আচ্ছা সেরকম ভাবে কাঁচা মারে যখন হয়। না কাপড় হাট পর্যন্ত উঠবে এর উপরে নয় আবার কিছু আছে বল খেলে বল ফুটবল আচ্ছা না ফুটবল খেলা ফুটবল মানি ফুট মানি পা পায়ের পাতা আর বল মানে গোলাকার একটা জিনিস মানে পায়ের একটা জিনিস শুধু সেটা পায়ের কাজ পায় হাতে কোনো কাজ নাই সেটা লাথি মারে হঠাৎ করে হাতে বাজলে বল এখন আবার গোল করতে হয় সৌজিত ফুটবল খেলো সৌজি দাদে যতক্ষণ পর্যন্ত আবার গোল না করে এতক্ষণ পর্যন্ত খেলা সামনের দিকেও গড়াশোনা হয় না মাথায় যখন একবার তিন তিনবার লাগাইতে পারে তিন লাথি খেলে মাথা ঠিক হয় দূরের থেকে লাথিটা মারলো আর আমি তিনবার তার লাথিটা মাথায় নিলাম এই তো যে জিনিস হাতে বাজলে বিয়াদুবি হয় তা মাথায় বাজলে তার অনেক বড় বিয়াদি হয় এখন হাতে বাজলে বিয়াদুবি লাগে মাথায় বাজলে খুশি হয়ে যায় এর মতো ব্যাগ কলি খেলা আর কিছু আছে খেলেন কিন্তু কোনো সময় কাপড়ের জন্য হাঁটুর উপরে না উঠে আপনি হাঁটুর উপরে কাপড় উঠাইয়া খেলতেছেন অনেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি সত দেখাবে তার উপরেও লহানত যে ব্যক্তির দিকে তাকাবে তারা আসে আলী রাজি আল্লাহ বলতে পারবে না কোন মৃত ব্যক্তির দিকে যে ব্যক্তির সতরের দিকে তাকাবে তার উপর ওল্লান তার উপর ওল্লান যে ব্যক্তির রান দেখাবে হাঁটু দেখাবে তার উপর আল্লাহর পক্ষ থেকে লাল অভিশাপ আর যে দাড়াইয়া দাঁড়ায় সতরের রাম দেখবে তার উপর অভিশাপ ওই ল অভিশাপ চলতে থাকে পুরুষের সতর হাঁটু থেকে নাই পর্যন্ত কোনো অবস্থায় হাঁটুর উপর যেন কাপড় না উঠে এটা হলো পুরুষের সতর আর মহিলার কত কতটুকু একজন মহিলা সতর সর্বাঙ্গ সতর মাথা থেকে পাও পর্যন্ত পরিপূর্ণ সতর একজন বেগানা মহিলা একজন বেগানা পুরুষ একটি জায়গায় যখন একত্রিত আসে তিন নম্বর ব্যক্তি সেখানে শয় এসে উপস্থিত হয় আমার কতীফা আছে একজন বেগানা পুরুষ আরেকজন বেগানা মহিলা একজন বেগানা পুরুষ আরেকজন বেগানা মহিলা একটি জায়গায় যখন একত্রিত হয়ে যায় তিন নম্বর ব্যক্তি সেখানে শয়তান এসে উপস্থিত হয় কে কে একত্রিত হইলে বেগানা পুরুষ বেগানা মহিলা বেগানা পুরুষ বেগানা মহিলা বুঝে একদিন সেই নাকি বেগানা হয়েছে কথাটা আরজন বলে কয় যে আমার আত্মীয় না সেই বেগানা না বেগানা একটা কথা স্মরণ আসবে শুধু টুকু যে সমস্ত মহিলাদেরকে জীবনে কোনদিন বিবাহ করতে পারবে না সংক্ষিপ্ত যে সমস্ত তাদের নাম কি যাদেরকে আরো একটা মাহারাম বলা হয় আর যারা মাহারাম যারা এগানা তাদেরকে দেখা দেওয়া যাবে আর যে সমস্ত মহিলাকে বিবাহ করা যায় তাদের নাম বেগানা আর যারা বেগানা তাদেরকে দেখা দেওয়া যাবে না স্মরণ থাকবে কথা যারা এগানা তাদেরকে দেখা দেওয়া যাবে আর যারা বেগানা তাদেরকে দেখা দেওয়া যাবে না এগানা মানে যাদেরকে বিবাহ করা যাবে না তারা এগানা যাদেরকে বিবাহ করা যাবে তারা বেগানা স্মরণ থাকবে যাদেরকে বিয়ে করা যায় না তারা কি বেগানা যাদেরকে বিবাহ করা যায় না তাদের এগানা। আর যাদেরকে বিবাহ করা যায় যাদেরকে দেখা দেওয়া যাবে সেরকম মহিলা কত প্রকার চোদ্দ প্রকার মহিলার কথা সেখানে বলেছে কত প্রকার মহিলা পনেরো প্রকার মহিলাকে দেখা দেওয়া যাবে পাঁচ প্রকার মহিলা মায়ের মতো পাঁচ প্রকার মহিলা বোনের মতো পাঁচ প্রকার মহিলা নিজের মেয়ের মতো ক প্রকার হলো প্রকার পনেরো প্রকার পাঁচ প্রকার মহিলা মায়ের মতো কেকে মা খালা ফুফি দুধমা, শাশুড়ি এদেরকে জীবনে কোনো দিন বিবাহ করতে পারবে না শাশুড়িকে দিয়ে করা হারাম জীবনের জন্য হারাম কেউ যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় বা তার স্ত্রী মরে যায় চিন্তা করে স্ত্রী মরে গেল শাশুড়ি স্থানে চলে গেছে শাশুড়ির সাথে শাশুড়িকে নিয়ে পালানো মানে নিজেদের মাকে নিয়ে পালাই যাওয়া মা খালা ফুফি দুধমা শাশুড়ি আর পাঁচ প্রকার মহিলা নিজের বোনের মত বোন আপন বোন আপন বোন দুধ বোন দাদি নানি নাতিন পতিন দাদি নানি মানে উপরের দিকে যা যায় দাদি দাদির মা দাদির মার মা নানি নানির মা উপরের দিকে যা যায় এরকম নাতিন ছেলের ঘরের নাতিন হোক মেয়ের গর নিন হোক এবং তাদের থেকে যা হয় তাদের মেয়ে তাদের মেয়ের মেয়ে নাতিনিসের দিকে যা যায় এদেরকে বিবাহ করা যাবে না জীবনও পারবে না আর পাঁচ প্রকার বোনের মেয়ে দুধ মেয়ে সেলের বউ জি ককার হল ছরণ থাকবে মায়ের মতো প্রকার মা খালা ফুফি দুধমা শাশুড়ি বোনের মতো পাঁচ প্রকার বোন দুধ বোন দাদি নানি নাতনি পত্নী মেয়ের মতো পাঁচ প্রকার নিজের মেয়ে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে দুধ মেয়ে ছেলের বউ এই পনেরো প্রকার ছাড়া আর যত আছে সবগুলি বেগানা মহিলাও পনেরো প্রকার পুরুষকে দেখা দেবে এদের বিপরীত উল্লুখা হতে পারবে না মহিলা আমার মা বোনা যারা আশেপাশে আসেন স্মরণ রাখবেন মহিলারা পনেরো প্রকারের পুরুষকে দেখাইতে পারবে পাঁচ প্রকার পুরুষ বাবার মতো পাঁচ প্রকার পুরুষ ভাইয়ের মতো পাঁচ প্রকার পুরুষ ছেলের মতো বাবার মতো পাঁচ প্রকার কে কে বাবা চাচা মামা দুধ বাবা শ্বশুর হো নি গিয়ে হো আর পাঁচ প্রকার পুরুষ ভাইয়ের মতো নিজের বাই দুধ দাদা নানা নাতিপতি আর পাঁচ প্রকারের পুরুষ নিজের ছেলের মতো নিজের ছেলে বাইয়ের ছেলে বোনের ছেলে দুধ ছেলে নিজের মেয়ের জামাই এদেরকে দেখাইতে পারবে কারণ এদের সাথে জীবনে কোনোদিন বিবাহ হইতে পারবে না এরার নাম এদের নাম মাহরম এদের নাম এগানা এখন এরা ছাড়া আর যা আছে সবার নাম ব্যাগানা এখন আপনাদেরকে প্রশ্ন করি যেহেতু বিবাহ করা যায় এরা কে এগানা না বেগানা বেগানা দেখা দেওয়া যাবে কি ভাই নিজের মামা মামা যদি মারা যায় মামিকে বিয়ে করা যায় না চায় যেহেতু বিবাহ করা যায় না চাষা যদি চাষিকে যেহেতু চাষিকে এগানা না বেগানা বেগানা চাষিকে দেখা দেওয়া যাবে চাবে না আচ্ছা নিজের স্ত্রী যদি মারা যায় স্ত্রীর বোন শালি না কি হালি স্ত্রী মারা গেলে হালি বিয়ে যায়নি নিয়ে মার্কেটিং শালি খে নিয়ে ডিডিং সব চলে আর চার কারণে এখন দেখা যায় এই অবস্থার কারণেই ব্যাপার পত্রিকা মাঝে মাঝে পান না শালিকে নিয়ে দুলাবাই কুদাও কেন গেলে বাবিকে বিয়ে করা যায় না যা তো বাবিকে যেহেতু বিবাহ করা যায় বাবিকে বেগানা না বেগানা বেগানা বাবিকে দেখা দেওয়া যাবে কি বাবিকে দেখা দেয় আর অন্যদের কথা ইঙ্গিত কথা আল্লাহ নবী হাদিবেন্লাহি ফর আল্লাহ নবী নাম শুনলে দড়ি শী পরলে কষ্ট হয় ট্যাক্স লাগে তো নাই একবার দরিষদী পড়লে গাড়ি লাভ কম পক্ষে তিরিশটা কমপক্ষে আমার উম্মত বলেন আমার যে উম্মত আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহর দশটি রেখে মত অবতরণ করবেন তার আমল যতগুলি সবিরে গুনে রয়েছে সাথে সাথে দুইটা শব্দ লিখে দেবেন একশী রহমদ পাবে আর একশো শরীফ পর তোমার গোফালে দুটো শব্দ লেখা হবে বারা মিনান্নার ও বারান তোমার নাম মোনা থেকে থেকে দেওয়া তোমার নাম জাহান আচ্ছা হুজুর আসতেন আমি আর কথা লম্বা করতেছি না কথা যেটা বলছিলাম যারা এগানা তাদেরকে দেখা দেওয়া যাবে না আর যারা বেগানা তাদেরকে দেখা দেওয়া যাবে ঠিক আছে মানবেন না মানে তাই যারা এগানা তাদের দেখা দেওয়া যাবে আর যারা বেগানা দেখা দেওয়া যাবে না আল্লাহ রসুল বলেন কেন আর শাড়ি যখন এক জায়গায় তখন কি হয় ইল্লা কানিস তিন নম্বর ব্যক্তি সেখানে শয়তান এসে উপস্থিত হয় কে আসে। করতে হবে আল্লাহ রসুল বলেন যদি গড়ে পট্টার ব্যবস্থা না করো তাহলে তুমি যত বড় নামাজ হোক তোমার নাম দুস আল্লাহ নবীর হাদিস তিন প্রকার মানুষের জন্য জানা থারাম তিন প্রকারের মানুষের চান্না হারাম করে দিয়েছেন এক নম্বর মুদমিনুল হমর বুতলি বুতলি বুতলি বুঝে বুতলঘা মদ গাজা আফিন টাইগার মা বাবার সাথে দেয়াদিবি করে ওই সমস্ত সন্তানের জন্য তিন নম্বর ওয়াল দল্লাফি আহ দয়ুস এর জন্য হারাম দয়ুস কাকে বলে মানুষ তো অনেকে গালি দেয় দয়ুস অর্থ কি আল্লাহ রসুল বলেন আল্লাহ করে না ওই সমস্ত বাবা ওই সমস্ত স্বামীর নাম দয়ুস আল্লা দে নতুন ফ্যাশনের বোরখা না অনেকে তো বোরগা পরেই না আবার অনেকে বর্গা পরে এতটুকু এদিকে একটা অরণাদে মুক্তা কোলা এর নাম নাকি ইরানি বোরগা কি বোরগা আছে এদিকে আমরা তো ইমানদার ইমানদারের জন্য নাকি ইরানি বোরগা ইমারি বুর্গা ইমারি বোরগা হবে চেহারা হবে আর চেহারা যদি না ডাকে সেই বোরগা কোন বোরখা নয় যে মহিলা চেহারা কোন আসবে সে যেখানে বাহির হবে সুগন্ধি লেগে বাহির হবে আল্লাহ রসুল বলেন সে মহিলা যখন হাসন মাঠে যাবে তার নাম থাকবে বেশ্যা মহিলাদের সাথে আল্লাহ নবীর হাদিস আলোচনা করার সময় নেই আল্লাহ আকর আলামী যা কথা বার্তা হয়েছে আমাদেরকে বুঝার মানার আমল করার তহান করুন আপনাদের প্রতিষ্ঠান আপনাদের সবসময় লক্ষ্য রাখবো আমরা জানি না বিশেষ করে কবিরা গুণা কবিরা গুণা কয়টা আছে আমরা কি বলতে পারি জানিনা অথচ কবিরা গুণা এমন গুণা যদি কবিরা গুণাই লিপ্ত থাকে তার কোন হয় না যথার্থ সে তৌবা করবে না এই পর্যন্ত তালাশ করে আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে মানুষ মানুষ না মানুক আমার গরুক না গারুক কম পক্ষে বুঝুক যে করতেছি গুণা এই জন্য কবিরে গুণা পাওয়া যায় এইগুলো এক জায়গায় জমা করা হয়েছে কোন গুণা কোন কবিরে গুণা করলে কি শাস্তি হবে কোরআন হাদিসার মাধ্যমে সেগুলো এক জায়গায় লিহিবদ্ধ করা হয়েছে বইটা একটু বড় হয়ে গেছে কোরআন হাদিসার কবিরা গুণা বইটা ওরা এখানে কিছু আনছে বইটা দুইশো আটচল্লিশ পৃষ্ঠা তবে যারা পারে নিয়ে ফেলবেন এবং মোতালা করে নেবেন জীবনে অনেক উপকার হবে আরেকটা বই এই যে বিশেষ করে যুবক বাইরে স্কুল কলেজের ভাইরা এখন আসতেছে আমাদের ইংরেজি বর্ষকের স্বাগত জানাবো নিউ ইয়ার বলে ফেব্রুয়ারি যখন আসবে ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস পালন করবে এপ্রিল ভুল হালন করবে পহিলা বৈশাখ উদযাপন করবে এইগুলো যে করি এগুলো কুর্তিকা আসলে ইতিহাস কি গুলো সংস্কৃতি বনাম অপসংস্কৃতি অপসংস্কৃতি আমরা সংস্কৃতি মনে করি এই সম্পর্ক একটা বই আছে এটা পঞ্চান্ন টাকা ওইটা একশো টাকা যারা পারেন নিয়ে এখানে কুটোটি দরকার নেই আমি অনুরোধ রাখবো জাকাতে কেউ উঠবো না আপনার যারা চাইবেন ওরা ওখানে নিয়ে পৌঁছে দেবে কেউ উঠবো না যেহেতু আমার পরে